এই বৈশিষ্ট্যটি তুলে ধরতেছেন মধ্যে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু আলমা রয়েছে তারা আল্লাহর কিতাব তালাবাত করার সময় তাদের জিব্বাটাকে একটু বাঁকা করে নিত মানে তাদের আওয়াজটাকে উচ্চারণটাকে একটু বাঁকা করতো বাঁকা করার উদ্দেশ্য কি কিতাব যাতে মানুষেরা ধারণা করে এই উচ্চারণটা আল্লাহর কিতাবের এই অংশ আসলে ওটা কিতাবে নাই যেটা উচ্চারণ করতেছেন এটা আল্লাহ কিতাবেই নেই মানুষ যাতে মনে করে এটা কিতাবে আছে এজন্য কিতাবের সাথে মিলাই সে নিজে কিছু বাদ অতিরিক্ত সংযোজন করে অথবা কিছু কাঠসাট করে শর্টকাট তরিকা একবার সহজে যাওয়ার তরিকা কিছু বাদ দিয়ে অথবা কিছু সংযোজন করে সে উচ্চারণ করতো যাতে মানুষ বুঝে যে এটা আল্লাহর কিতাবের অংশ কিতাব আল্লাহ অথচ এটা কিতাবের অংশ নয় কিতাবে এরকম নাই আর বলে বেড়ায় জেনে শুনে তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতো জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতো আর মিথ্যা কথা বলা তারা জায়জ মনে করে কেন আমার উদ্দেশ তো সৎ আমি মিথ্যা কথা বললাম কিন্তু মিথ্যা কথায় যদি একজন মানুষ হেদায়েত পায় তাহলে তো অসুবিধা নেই আহলে কিতাবের মুক্তিরা তারা বলছে যে মিথ্যা কথা বলা যায় যদি মিথ্যার দ্বারা হেদায়েত পায় ঠিক এই উন্মত কিছু কিছু মানুষ যুগে যুগে এরকম মনে করে নিয়েছে যে মিথ্যা কথা বলে যদি মানুষ হেদায়ত পায় তাহলে মিথ্যা কথা বললে অসুবিধা নেই এজন্য দেখবেন মিথ্যা বয়ান মিথ্যা কথা অনর্গল বলে যাচ্ছে কিন্তু সেটা অপরাধ মনে করতেছে না মিথ্যা বয়ান একটা লোক উঠেই বয়ান শুরু করে দিল যেগুলো কিন্তু তিনি মনে করতেছেন এটা জায়স কারণ এর মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত পায় অসুবিধে কিন্তু আসলে মিথ্যা কথা বলে মানুষদেরকে হেদায়েত করা এটা ইসলামের পদ্ধতি নয় এটা সালফে সালহীনের পদ্ধতি সত্য কথা বললে মানুষ হেদায়ত পাবে না এই বিশ্বাস পোষণ করেই মিথ্যার দিকে গেলাম আমি ওয়াজ নসিহতে আমরা যদি মনে করি যে কোরআন আয়াতগুলো বললে মানুষ হেদায়ত পাবে না এজন্য আমাকে সেখানে কতক্ষণ হাসানোর জন্য কিছু গল্প বানাইতে হবে কতক্ষণ কান্দানোর জন্য কিছু গল্প বানাইতে হবে মিথ্যা বিভিন্ন গল্প কাহিনী বলে মানুষের হেদায়ত করতে হবে এই ধারণাটাই বাতিল ধারণা এবং এই ধারণার মাধ্যমে এই কনসেপ্টের মাধ্যমে পৃথিবীতে কখনো মানুষ হেদায়ত পায় নাই কেমন পর্যন্ত পাবেও না এজন্য যত মিথ্যা কাহিনীর ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলে মানুষ হেদায়ত কখনো পায় নাই কে এমন পর্যন্ত পাবেও না এই জন্য এটা আহালে কিতাবদের একটি বৈশিষ্ট্য আহালে কিতাবেরা এই কাজটা করতো যে আল্লাহর নামে মিথ্যা কথা বলা আল্লাহ বলতেছেন এই এই্মতে মোহাম্মদ ইসলাম যেন এই বৈশিষ্ট্যের অধিকারী না হয় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোমের রব্বিকা রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটাই হক ওই হকের মাধ্যমে মানুষ হেদায়ত পাবে সুতরাং এর বাহিরে অতিরিক্ত কোন কিছু নিজের থেকে সংযোজন করে মানুষকে দেন নাই যেই নবীর কে এরকম দায়িত্ব দিয়ে আল্লাপাকৃথিবীতে পাঠিয়েছেন যে পৃথিবীর সব মানুষকে হেদায়ত করো সেই নবীর মাধ্যমে কি পৃথিবী সব মানুষ হেদায়ত পাইছেন এমন এমন নবীর আছে কে আমার তিনি নবী এক যাদের সাথে কোন অম্মতে নাই তাহলে ওই নবীর দায়িত্ব ঐ নবীর দাওয়াত ওই নবীর তাবলিক ঐ নবীর কার্যক্রম কার্যক্রম এগুলা কি উনি সে মতো আদায় করেন নাই না তিনি একশো পার্সেন্ট সঠিকভাবে আদায় করছেন কিন্তু তার কথায় তার দাওয়াতে হয়তো পৃথিবীর একজন মানুষও হেদায়ত পায় তাই বলে তিনি দোষী না তিনি অপরাধী না একজন দায় আল্লাহর দায়িত্ব হলো তিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন দাওয়াত দিবেন হক বলে সত্য কথা বলে পুরাণ বলে সুন্না বলে মিথ্যা কাহিনী মিথ্যা গল্প মিথ্যা গুজব তারপরে মিথ্যা কারামত এইগুলা বয়ান করে মানুষকে হেদায়তের জন্য আহ্বান করা আমার আপনা দায়িত্ব নয় আল্লাহর কথাগুলা বলে নবিসমের কথাগুলো বলে হেদায়তের জন্য ডাকুক এরপরে পৃথিবীতে একজন আসুক না আসুক আমার আপনা অসুবিধা